জন্মাতিল্লা আলহামদুলিল্লাহ الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسط الأرض على ماء الجمد رفع السماء بغير عمد قد سمرتك فلا ينسى من خلقه أحد هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونبيرا وداعيا إلى الله بإذنه وفراجا مميرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحي أنه حياة طيبة وقال جل جلاله ألحاكم التكاتر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الجنة هزن بربوة ألا إن النار سهل بشهوة أو كما قال عليه السلاة والسلام وقال شفي البشر صلى الله عليه وسلم يا حارف إن يدفى عن عمرك سيأتي عليك زمان كثير ختباؤه قليل علماؤه كثير سواله قليل معتوه حوى فيه قاعد العلم قال متى ذلك يا رسول الله قال اذا اميتك الصلاة وقبلت الرشاة ويباع الدين بعرض يثير من الدنيا قال ماذا نفعل يا رسول الله قال النجا والنجا ويحك يا حارث ثم النجا او كما قال عليه السلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم पर्दार अंतराले माओ रा। कुरान जतटुकु तेलावट कर আল্লাহ জাল্লে জালা আমাকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে এই দুয়ারও দরখাস্ত করব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন জীবনটা আমাদের অতি ছোট কত ছোট যদি হাদিফের ভিতরে তালাশ করা যায় পাওয়া যায় অনেক কম লোক পাওয়া যাবে যে ষাট সত্তরের চেয়ে অল্প কিছু দিন বেশি দুনিয়াতে থাকতে পারবে বাস্তবিক এই মজমায় যদি তালাশ করা হয় নারী পুরুষ নির্বিশেষে তো সত্তরের উপরে বহুত কম সংখ্যক লোক পাওয়া যাবে ঠিক না আমাদের জীবনটাও কি ছোট ষাট কি সত্তর এর বেশি না কিন্তু প্রশ্ন এটা না যে আমার বয়স অল্প এটা প্রশ্ন না প্রশ্ন হল বয়স যতটুকুই আল্লাহ আমাকে দিতেন প্রভু বয়স আমাকে এতটুকু কেন দিছেন কাটানের জন্য দিছেন অন্য কোন কারণে দিছেন প্রশ্ন আগে প্রশ্ন বুঝতে হবে তাইলে বুঝে আসবে আর যদি প্রশ্ন না বোঝেন তাহলে হয়তো আমার কথার মাদর্যতা দেখবেন সৌন্দর্য দেখবেন আমার আওয়াজ দেখবেন আমার সুর দেখবেন কিন্তু শেষমেস ফল জিরুতে দাঁড়াবে প্রশ্ন বুঝতে হবে বয়স আমার এটা না, আমাকে যতটুকু বয়স দিতেন আল্লাহ আমাকে এতটুকু বয়স কেন দিতেন কাটানের জন্য না অন্য কোনো কারণে একটা সুন্দর উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ কাদের এ মতলক কাদের এ মতলক বোঝেন তো আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান ঠিক না কোন আকাশকে দাড়া করা রাখছেন ঠিক না সারা দুনিয়া তথ্যের বিকাশ ঘটতেছে আমার আগে দুইজনে বয়ান করছে বিকাশও করতেছে। কিন্তু আজ পর্যন্ত এই তথ্য কেউ জমিনে নিয়ে আসতে পারে না একহু আকাশ কতটুকু পাশ কতটুকুটুকু লম্বা এই তথ্য আজ পর্যন্ত কেউ আনতে পারছে কোন বিজ্ঞান কোন ওলামা কোন মোফাসের কোন মহাদ্দেশ কোন বক্তা কারো সামনে নাই লম্বা আর পাশ কতটুকু কেউ জানেন না কোনো জানেন না এতটুকু জানে মোটা পাঁচশো বৎসরের রাস্তা কাতিপুহু কমসু মিয়া তিয়াম জমিন থেকে প্রথমটার দূরত্ব হল খনসু নিয়াতি আম পাঁচশো বছরের দূরত্ব লম্বা পাশ কেউ জানে না মোটা পাঁচশো বছর থেকে দূরত্ব পাঁচশো বছর কিন্তু আল্লাহ পাক দাঁড়া করাইছেন খুটি ছাড়া শুধু এক আকাশ না মেরে দোস্ত আমি বলতে চাইতেছি। আজকে আমাদের মন আল্লাহ কে মানতে চায় না ঠিক না ঠিক না যদি মন আল্লাহ কে মানতে চাইতো কোনো মুসলমানকে কোন ওয়াস শুনানোর প্রয়োজন ছিল না আল্লাহ নিজেই বলছে আফা অফি আনফিক তুমি যদি একটু তোমার ভিতরে তাকাও তাইলে তুমি আমাকে চিনবে যে আমি কে আমি তোমার ভিতরে তাকাও ঠিক না কুদরত মানুষের শরীরে বিরাজ করতেতে। এটার প্রতি যদি মানুষ লক্ষ্য করে করতেছে আল্লাহকে চিনা অতি সহজ মানা অতি সহজ আজকে আল্লাহর পরিচয় নাই বিদায় মুসলমান আল্লাহকে না নারী মানতে পারতেছে না পুরুষ মানতে পারতেছে না শিক্ষিত মানতে পারতেছে না অশিক্ষিত মানতে পারতেছে না গ্রাম্য মানতে পারতেছে না শহরের লোক মানতে পারতেছে না সোসাইটির লোক মানতে পারতেছে না আনসোসাইটির লোকতা মানতে পারতেছে না যাদের ক্ষমতার নিচে আমরা আছি আমরা মানতে পারতেছি কেউ মানতে পারতেছে না অথচ আল্লাহ বলে শুনো এরকম সাতটা আকাশ আমি দাঁড়া করে রাখছি খুঁটি ছড়া শোনা এক ফিলফালা। এই মাঠের সামনে ফুটবলটা যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট আর উলা আমামা সানি কাহকা ফিলফালা। ফুটবল টা যতটুকু প্রত্যেকটা দ্বিতীয়টা সামনে এরকম ছোট খুটি ছাড়া দাঁড়া করার বসতল আর্দ আলা মা এ জমাত জমিন কে পানির উপরে বিছায় রাখছেন জমিন পানির উপরে বিছানো কিন্তু এখন প্রশ্ন করবেন পানি কিসের উপরে বিছানো আল্লাহ আলাল হাওয়া বাতাসের উপরে বিছানো বাতাস উপরে বিছানো আল্লাহ আমরি আমার হুকুমের উপরে বিছানো আমাদের আল্লাহ তো আমি বুঝাইতে চাইতেছি প্রশ্ন আমার বয়স অতি ছোট সাহেব কি সত্তর তারপরে জীবনের প্রদীপ নিবা যাবে। প্রশ্ন এত ছোট বয়স যে আপনি আমাদেরকে দিলেন কেন দিলেন কাটাইতে না অন্য কোনো কারণে উদাহরণ দিলে সুন্দর বুঝে আসবে আল্লাহ কাদের এ মতলক যিনি আকাশকে খুঁটি ছাড়া দাঁড়া করে রাখতেন সূর্য দুনিয়ার চেয়ে কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় ঠিক না কে বলতে বিজ্ঞান ঠিক না এত বড় ফিতা তোমাদের কাছে আছে দুনিয়ার থেকে দূরত্ব কতটুকু নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে ঠিক না এতটুক ফিতা তোমাদের কাছে আছে তো আকাশটা মাইপা বোলাই দাও না কতটুকু লম্বা কতটুক পাশ ঠিক না এই জন্য সূর্যের প্রখরতা কত দূর থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল দূর থেকে ঠিক না তাহ্লা খাদিসে কুৎসির ভিতরে বলছে ইয়া ইদিন আদম আর বরগুনা যখন রাত্রে কারেন্ট না থাকবে তো সূর্য ডুববে তারপরও তোমার ঘাম জড়বে ঠিক না জড়বে কি জড়বে না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের তাপ আল্লা বলে সূর্য ওটাও আল্লাহ লটকায় রাখছেন ঠিক না আল্লাহ কুদরতওয়ালা আর কুদরত আল্লাহ সীমা রেখা নেই কুদরতের ঠিক কি ঠিক না কিন্তু আল্লাহ যদি চাইতেন একদিনই বাচ্চা জন্ম দিয়ে দিতে পারতেন ঠিক না কিন্তু মার পেটে বাচ্চা মাস কেন কেন থাকে। থাকে। আপনাদের কাছে আমার সময় কাটানোর জন্য থাকে আমার কথা বোঝেন নাই মার পেটে বাচ্চা নয় মাস কেন থাকে সময় কাটানোর জন্য না पूर्णता अर्जन करना परिपूर्णता क्यों ना केवर्णन धर ठीक ना अवर्णन सतर्कता ठीक ना और अवर्णन कष्ट के सहय करते ठीक कि ठीक ना আর ইমাম গজালী লেখছেন মার ধৈর্য সতর্কতা আর কষ্ট সহ্যের মাঝে সামনে পাহাড় পর্যন্ত হার মানে মা জানে কি হয় ঠিক না কিন্তু মা নয় মাস কেন এই তিনটা জিনিস করেন মা জানে আমার সন্তান যদি কোনো অঙ্গহীন হিসাবে দুনিয়াতে পা রাখে আমার অসতর্কতার কারণে আমার না দাঁড়ার কারণে আমার কষ্টকে কে স্বীকার না করার কারণে যদি আমার সন্তান দুনিয়াতে তাইলে এর দুঃখ আর এর জন্য চোখের পানি মৃত্যু পর্যন্ত আমাকে জড়াইতে হবে ঠিক কি ঠিক না এই কথায় আপনারা একমত আপনারা আমার সাথে তো এই কথায় আর আমার সন্তানকে মৃত্যু পর্যন্ত ওই অঙ্গের কষ্টকে সহ্য করতে হবে আমিও চোখের পানি জড়াবো আমার সন্তান চোখের পানি জড়াবে আমি যদিও নাকি নয় মাস কষ্ট সহ্য করছি তারপরে হয়তো আমি করব না কিন্তু আমার সন্তান ওই অঙ্গ হানি তার কষ্ট মৃত্যু পর্যন্ত সহ্য করবে ঠিক না बोझा गल मार निर्धारित मानुष्ट शर पूर्णता ना बड़ा आधिपत्य वाला हम जो बड़ क्षमता हक जत बशाली हम जो बड़ वित्तवान हक जो बड़ विद्वान हक और अंग अर्जन करा सम्भव ना शारीरिकार्थन पैट, अर्जुन आसें जो इजे आशा था बचर बस दुनिया जीवने क्या काटानर जी ना বরং ষাট সত্তর বৎসরের জীবন বানানোর জন্য জন্য? যে প্রভু আমাদেরকে দুনিয়াতে পা রাখার তৌফিক দিতেন ওই প্রভু যেরকম চান ওরকম বানানোর জন্য একমত আপনারা ওই প্রভু যেরকম চান ওরকম বানানোর জন্য এখন চলেন প্রভু কিরকম চায় जीवन काटते जीवन बनानो चान क्या सृष्टिर भरे श्रेष्ठतर मुकुट कार माथा लाख से मानसा आदम आलामे जो पैदा कर नीचे रेखा दी মাটির পুতুল বানায় রায়িতা যখনই ওইখান দিয়া যাইত তো দেখত আর বলতো খালকুন নতুন সৃষ্টি তো মানুষ দেখে নাই ফেরেসা দেখতে নাকি খালকুন জাদিদ, নতুন সৃষ্টি খালকুন জামিল বড় সুন্দর সৃষ্টি জানিনা আল্লাহ আর দ্বারা কি কাজ নিবে আর দ্বারা কি কাজ নিবে এটা আমাদের জানা নাই কিন্তু সৃষ্টি নতুন সৃষ্টি সুন্দর সৃষ্টি নতুন সৃষ্টি সুন্দর জানি না কি কাজ নিবে কিন্তু মেরে দোস্ত আমরা নরনারী নির্বিশেষে আজকে আমরা চার ওদিন, যার কথায় আমরা উঠি আর বসি উনি হলো শয়তান ঠিক না হ্যাঁ ওনার কথাই তো আমরা উঠিয়ার বসি ঠিক না হ্যাঁ যদি ওনার কথায় উঠতাম আর না বসতাম তাহলে আমরা তো মালিকের কথাই উঠতাম আর বসতাম ঠিক না আজকে আমরা শয়তানের কথাই তো ঠিক না উনি ওই সময় ওইখানেই ছিলেন উনি শয়তান ছিলেন না এক লক্ষ পাঁচাশি হাজার বৎসর ওনার আবাদতের পরিধি ছিল কত पचासी हजार बच्चर तो शुद्ध मुफ्ती सा मौलाना साहब मह सब मुफास्र सब खतीफ सब ठीक ना और उन्नार डिग्री छो क एक एक नामे डाका हतो প্রথম আকাশে ওনাকে ডাকা হইতো আবেগ ও আমি করব না ওলামা বুঝবে আর এই দেশে আছে আবেদ। দ্বিতীয় আকাশে ওনাকে বলা হইতো আর তৃতীয় আকাশে ওনাকে বলা হইতো তকি চতুর্থ আসমানে ওনাকে বলা হইতো অলি পঞ্চম আকাশে ওনাকে বলা হইতোলি আর তারপরে খাসেল তারপরে আজাহিল মনে হয় ছয়টা হইতে ঠিক না হাহেদ আর তলি খাসেল সাত সে তার পরিণাম শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল আজকে যেরকম আমরা জীবন কাটানোর জন্য না বানানোর জন্য এই ব্যাপারে যেরকম আমরা সবই আরেফ তকি ওয়ালি তারপরে খাজেন তারপরে আজাদ মানে হয় ছয়টা হয়েছে ঠিক না হ্যাঁ আবেদ জাহেদ আরেফ তকি ওয়ালি খাজেন আজাদ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 এই ব্যাপারে যেরকম আমরা সবই উদাসীন সর্বশ্রেণীর মানুষ যেরকম আজকে উদাসীন নারী পুরুষ যেইভাবে আজকে উদাসীন ঠিক সেও এইভাবে উদাসীন ছিল বিদায় একদিন বিতাড়িতের লিস্টিতে তার নাম লেখা হয়েছে ঠিক না তো জীবন ছোট দিস আল্লাহ কিসের জন্য বানানোর জন্য কিরকম বানাইতে হবে একটা হাদিস আমি বর্ণনা করব। আর একটা হাদিসের শেষ শেষ করব। যদি আল্লাহ কৌফিক দেয় আর আশা রাখি এটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য যদি আমার কথা বুঝে আসে তাহলে সবার জন্য জীবনে চলার পাথেও হবে একটা হাদিস আল্লাহ জীবন দিচ্ছেন গড়ার জন্য বানানোর জন্য গড়ার জন্য ওরকম গড়া যেরকম গড়া আল্লাহ চান ওরকম বানানো যেরকম বানানো আল্লাহ চান এখন প্রশ্ন আল্লাহ কিরকম বানানো চান আল্লাহ বলেন এরকম বানানো চাই তোমাকে আমি যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিছি শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় যেন আমি পড়াইছি যেদিন মানুষকে আল্লাহ শেষ দেন তার তথ্য আপনাদেরকে বলতেছি আল্লাহ দুনিয়া ইয়া কুল ওয়ান কাবুল আল্লাহ দুনিয়া এদেরকে দিয়া দেন দুনিয়া এরা খাবে পান করবে বিয়ে করবে শাদি করবে মোচ করবে কাটাবে এদেরকে দুনিয়া লিস্ট দিয়ে দেন লিস্ট বোঝেন তো আপনারা মনে হয় মানুষ লিস্ট বোঝেনা ঠিক না লিজ বোঝেন সরকারি জমি লিস্ট নয় না দুনিয়া লিস্ট দিয়ে দেন তা বলে দ্বিতীয়া আমাদেরকে আখেরা দিয়া দেন আমরি তোমাদেরকে তো আমি হুকুম দিয়া বানাইছি কুল তুলা কুমকুন ফাখান তোমাদেরকে বলছি হইয়া গেও তোমরা হয়ে গেছ কিন্তু মানুষ যতই কালো হোক না কেন যতই নিকৃষ্ট হোক না কেন जो जो आ, जो जो मेरा जो इसुब आलमे तो सबा फतुआ दीते फतुआ हिल्ला হুকুম লাগছে এখানে হাতের ছোয়া লাগছে হাতের ছোয়াটাই সুন্দর হয় হুকুমের টা এত সুন্দর হয় না বিদায় আমরা শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় লাগছে तो फेस्तारे तुम्हारे चुपचाप अनेक समय कथा विपद ठीक ना चुपचाप थे कथा बोल विपदाय এই জন্য কথাও কিন্তু আখেরা তো হারাইলাম এখন জিজ্ঞাসা করে আল্লাহ পেলে আমাদের করণীয় কি আল্লাহ বলে আনতুম তাদের তোমরা এদের অনুবত্য সেবায় নিয়োজিত থাকবে মাথায় পড়াইছেন ওই আল্লাহ চান আমরা জীবন এমন গড়ি এমন গড়ি এমন গড়ি এমন গরি এমন জীবন বানাই কাটাই না যে সমগ্র সৃষ্টি আমাদেরকে সালাম দেয় সমগ্র সৃষ্টি আমাদেরকে সালাম দেয় আর সর্বশেষ আল্লাহ তা নিজের সালামের মালা পড়ায়া আমাদেরকে জান্নাতের ভিতরে স্থান দেন চলতে শুরু করলাম আমি এই জন্যই হাদিতে আছে যেই ব্যক্তি এরকম জীবন যে রকম জীবন গড়া আল্লাহ চান মৃত্যু যখন তার ঘনায় আসে ঘন্টা পর আল্লাহ তাকে উপদেশ দেন ঘন্টা বর কি উপদেশ দেন ইয়া মালাকাল মৌত ও মালাকুল মৌত লুকাইলা আবদি আমি অতি সত্তর তোমাকে আমার এক বন্দার কাছে পাঠাব অথবা বান্দির কাছে পাঠাব বান্দি বুঝেন তো বন্দা অথবা বান্দির কাছে পাঠাবো যখন যাবে তো দি আহসানি সুরা তুমি তোমার রূপটাকে চেঞ্জ করে আবে কালকে শুনছেন রূপটা অতি ভয়ঙ্কর ঠিক না দাউদ আলহ ইসলাম কি বলছেন प्रयोजन नहीं ठीक ना मुसलमान हिसाब से क्या मानी मृत्यु घटवे ठीक ना घटे कि घटबा हाँ मृत्यु गुरू हो ठीक ना आज के तो सामान्य कैद स्वाधीनता आल्ला आपके इच्छा जो करें इच्छा करें व्यक्ति नासरमान हवर क्षमता राखेना শুধু আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে স্বাধীনতা দেন নাই শুধু সৃষ্টির ভিতরে আল্লাহ স্বাধীনতা দিতেন ইনসানকে আর কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই সূর্য যদি বলে যে আমি আজকে এই কক্ষ পথে উঠব না দ্বিতীয় কক্ষ পথে বলে তার ভিতরে ক্ষমতা নেই কোন সৃষ্টি ছোট থেকে ছোট হোক বড় থেকে বড় হোক যত বিশাল ভিতরে হোক না কেন সে আল্লাহর নাফর ক্ষমতা রাখে না স্বাধীনতা আল্লাহ দেন নাই শুধু এই সাড়ে তিন হাত মানুষকে স্বাধীনতা দিতেন তাও একটা সীমারেখা পর্যন্ত নিকুল্লি সাইন আচার শোনো শোনো তোমাদেরকে আমি সীমারেখা দিয়া পয়দা করছি এটা ভাইবোনা তুমি সীমা রেখা হীন না যে তোমার কোনো সীমা রেখা নাই একদিন আসবে আসবে আসবে আসবে লা তুমি না আগে পারবে পারবে। না আপনাদের মনে হয় পাওয়া যায় চক পাওয়া যায় না কিসের চক তেলা মারার চক দেখছেন বরগুনায় বিক্রি হয় তেলা পোকা মারার চকে কি করে চক নিয়া ঘরের ভিতরে খালি আঁকা ঠিক না দাগ দেয় তো কি বলে যখনি তেলা পোকা দাকে মুখ দিবে সাথে সাথে উল্টায় ঠিক না দিতে দেরি দেরি উল্টাইতে ঠিক না কি বলেন তা আল্লাহ সীমারেখা দিয়েই সবাইকে পয়দা করতে এমন না যে সীমারেখা হীন আল্লাহ কাউকে পয়দা করছেন ওই আল্লাহ মালাতুল মৌত কে বলবে যাও আমার অমুক বন্দার কাছে বান্ধীর কাছে তোমাকে পাঠাবো তোমার রূপটা পরিবর্তন করবে সুন্দর আল আব্দি যাইয়া আমার বন্দাকে সালাম বলল সালাম সালাম দিও কিন্তু কি দিও সালাম আবার বলবে শুনো শুনো শুধু সালাম দিবে এটা না বকুল্লি আবদি আমার বন্দাকে নির্বিক করার জন্য নির্ভীক ভয়হীন করার জন্য আবার আলবা বলবে শুনো শুনো আমিল মা আবেদি উম্মিল হানুল আমার বন্দার সাথে যে ব্যবহার করবে তুমি এটা দয়াবতী মার মতো করবে মার মতো হ্যাঁ হ্যাঁ কঠোর করবে না কঠোর না শোনো শোনো আমিল মা আবদি মোয়ামেলা উমিল হানুন দয়াবতী মার মতো আমার বন্দার সাথে ব্যবহার করবে শোনো শোনো শোনো আখরিজ রুহা আবদি কামায় আখরুজ শাহ রথ মিনাল আচিন আমার গঙ্গার রুকে এরকম বাহির করবে যে রকম আটার থেকে চুল বাহির করে শোনো শোনো আলা তুষাদিদা আলা আবদি আমার গঙ্গার উপরে কঠোরতার কোন ভাবই প্রকাশ করবে না শোনো শোনো তাউল আলা আবদি সাকারাত আল মৌর আমি মৃত্যুর যাতনা বন্দার উপরে ঢালব কিন হুক কালিমা তত্তাহিদ বন্দাকে তুমি মৃত্যুর করবে। আবার আল্লাহ বলবে শোনো শোনো খুঁজলি আবদি আমার বন্দার জন্য নিয়ে যাও কফার জানা জান্নাতের কাফন নিয়ে যাও অ আবদি হাদাই আল জাননা জান্নাতের নিয়ে যাও ও খুজুলি আবদি টাস্তমার দাহাব সোনার একটা প্লেট নিয়ে যাও সোনার একটা প্লেট ওয়া সাম মিনাল হারির রেশমের একটা কাপড় নিয়ে যাও ওয়াল মুস্কাল আমার জান্নাতের মুস্ক আর আমন নিয়ে যাও লম্বা তাখরুজ রুহা আবদি তুমি যখন বাহির করবে বাহির হবে আমার বম্বার মুস্কার আম্বরের ভিতরে তাদেরও রুহা আবদি আমার বম্বার রুহ কে রাখবে সোনার প্লেটে বাহির হয়ে যাবে মুস্কা আম্বরের ভিতরে ডুবাবে সোনার প্লেটে রাখবে উপরে এলান হবে আকাশে আবু আবাসিক আকাশের সমস্ত দরজা খোলো। ख्याटुकल पसंद ठीक ना पटुकल बोझ तो बोझारा बोझ मैं आगे गाड़ी पिसे गाड़ी हजुर पसंद करुष सबा मुसाफा करते सालाम नाम पटुकल स्वागत এটা সবাই কি করে পছন্দ করে আজকে দুনিয়ার সামান্য পটুকো বিসর্জন এখানে যখন আমাদের প্রশাসনের সবাই চনক নড়া যায় যে উনি আসছে আগে থাকতে হবে পিসে থাকতে হবে ডাইনে থাকতে হবে বামে থাকতে হবে কিছু যেন না গইটা যায় ঠিক না ঠিকই ঠিক না অপব্যাখ্যা করবেন না বুঝানের জন্য বলতেছি বন্দার রু যখন বাহির হবে তো আল্লাহ ঘোষণা আকাশের সমস্ত দরজা খোলো খোলো রুহা আবদি আমার বন্দার রু কে স্বাগত জানাই আল্লাহ বন্দার রু কে ফেরেস স্বাগত জানাবে এরকম প্রত্যেক আকাশ পার হয়ে আর নিচে পচবে যায়া রু শেষদায় করবে। আর শেষদায় যখন রু পচবে পড়বে তো আল্লাহ বলবে যার রাত আমি বন্দাকে পরীক্ষা করছিলাম দুনিয়াতে আমার বন্দার রু কে আমার সান্নিধ্যে রাখো হাতি গোদু আসিয়া যেন বন্দা আমার সাক্ষাৎ সকাল সন্ধ্যা লাভ করে এখান দিয়ে রু ওই পর্যন্ত পচবে জমিনে শরীর যাবে মালাকুল মৌদকে হুকুম হবে আল্লাহ বলবে যে ফেরেজ তাদেরকে নিয়ে আসছিলেন উনি ওনাদের সহ হুকুম হবে গসিলু কবলা আই গেলু দুনিয়ার মানুষ গুসল দেখান না দেখ তোমরা দিয়া ফেলো কফ কব আঙ্গু কফলু দুনিয়ার মানুষ কাফন পড় না পড়া তোমরা পড়া যাও সল্লু কবলা আই সাল্লু, দুনিয়ার মানুষ গুসল দেখান না দেখ তোমরা গোসল দিয়া দাও তোমরা মানুষ তোমরা কবর পর্যন্ত লান জোড়া দাঁড়ায়া যাও আমার বন্দা শরীরকে স্বাগত জানাও কবরের পাশে যখন মিয়া যাওয়া হয় তো আল্লাহ উপর থেকে ঘোষণা দিতে থাকেন ফরিসু ফেরা সাল মিনাল জন্না কৈলা আর দিয়ে আলা তোরাও আমার বন্ধার কবরে জান্নাতের বিছানা বিছায় বন্ধার শরীর মাটিতে টাচ না করে যখন রাখা হয় তো জান্নাতের পোশাকের বিছানা আমরা দেখি না কিন্তু চক্ষু আলাদা অবশ্যই দেখে লাশ রাখার পরে কি করে বাস দেয় ঠিক না হ্যাঁ তো আল্লাহ জিজ্ঞেস করে মা যায় ইউরিডন এরা কি করতে চায় তো ফেরেস্তারা জবাব দেয় ইউরি দুন কবরা আবধি আপনার বন্দার কবর কে সংকীর্ণ করতে চায় তো আল্লাহ বলে অসিউ মুলতা যতদূর দৃষ্টি শক্তি যায় তোমরা ভিতর দিয়া প্রশস্ত করে দাও তারপরে ডালে মাটি ঠিক না আল্লাহ বলে মাজা ইউরি দুন এরা কি চায় তো রেস্তারা বলে ইউরি দুন আইন হাওয়া আর রেহ আলা আবদি তোমার বন্দার উপরে বাতাস বন্ধ করা দিতে চাইতেছে কেন বাতাস যদি বন্ধ না করা হয় বাহিরে বাহির হবে ঠিক না হবে না হবে না জান্নাতের দিকে সত্তরটা দরজা খুই দাও আর ঠান্ডা সুগ্রান যুক্ত বাতাস পাঠাইতে থাকো কবর দেওয়া হয়ে যায় মনকে রান্না কির আসে তো আল্লাহ দুজনকে বলে মা তোমরা কি চাও বলে তোমার বন্দা কে প্রশ্ন করতে চাই আমি বন্দাকে দুনিয়াতে বহুত পরীক্ষা করছি রাজ ছোট দিয়া দেখছি রাত বড় দিয়া দেখছি দিন বড় দিয়া দেখছি দিন ছোট দিয়া দেখছি শীত দিয়া দেখছি গরম দিয়া দেখছি বৃষ্টি দিয়া দেখছি বাদল দিয়ে দেখছি বিভিন্ন ভাবে বন্ধা কে পরীক্ষা করছি দিতে চেষ্টা করো না বন্ধা কে কষ্ট দিতে তো বলে আল্লাহ কি করবো কুল্লি আব দি নাম কেন আমার বন্দাকে বলো না নতুন দুলার মতো যেন ঘুমায় কয়েকদিন ঘুমাবে কম সে কম তিরিশ হাজার বছর ঘুমাবে দিন সকালে উঠাবে ফেরেস্তারা এসব উঠাবে যখন ফেরেস্তারা উঠাবে উঠেই রাগ যাবে ফেরেস্তাদের উপরে কি হবে রাগ হয়ে যাবে রাগ কেন উঠাইতো ফেরেস্তারা জিজ্ঞেস করবে কারণ রাগ হওয়ার কারণ কি গুমই তো পুরো হয় না কাঁচা গুমের থেকে কেন উঠাইলা আল্লা গঙ্গা তিরিশ হাজার বছর কে আমর হয়ে গেছে বুঝলাম কিন্তু যাব কোথায় আমরা তো বলবে তাস্তা আরশির রহমান তোমরা সীতা আল্লাহর আড়সের নিচে যাবে সকালে উঠাবে তো ফজরের পরে উঠাবে তো পরে দুনিয়াতে নাস্তা করতো আর লম্বা ঘুমাইলে আমরা সকালে খিদাও লাগছে আড়সের নিচে যাব এখানে কি ব্যবস্থা আছে তো ফেরেস তারা হাসিয়া দিয়া বলবে ফুচুর হুকুন তাহ্তা আর্শের রহমান তোমাদের নাস্তাও আল্লাহ নিচে অপেক্ষা করতেছে জিজ্ঞাস করবে মিনু কি মিনু বোঝেন না সবাই তো মনে হয় না ঠিক না আইটেম কি আইটেম কি কি খাওয়াইব ওই বরগুন আর রুটি আর ওই বাতিল কি হবে? তো ফেরেস তারা বলবে খুবজুল জানা জান্নাতের রুটি আর জান্নাতের মাছের কলিজার কাবাব। তো জিব্বা পানিয়ে পরব খুব দূরে যেব দস্তরখান বিছানো থাকবে আপনার সামনা যে বসবে বসে খাইতে শুরু করবে ওই মুহূর্তে আমল নামা উরা আসবে জীবন যে বানাইছে আমল নামা ওয়া কিতা বাহু বিয়ামী ডাইনাতে আমল নামা চলে আসবে একজন আরেকজনকে দেখাবে হা উমুক রা উ কিতা বিয়া আজকে হয়তো আমাদের সমাজ যারা জীবন বানানোর দৌড় লাগায় তাদের আমাদের সমাজে তাদেরকে অন্ন চোখে দেখা হয় ঠিক না কিন্তু আপনাদেরকে একটা তথ্য দিব আমি খোদার কথম যে যা বলুক না কেন যে যা ব্যঙ্গ করুক না কেন খোদার কথম যদি আজকে শোয়া যাইতে পারি আর জীবন যদি বানা যাইতে পারি তাইলে ব্যঙ্গ আর এই ক্রিটিসাইড আর আজকে আঙ্গুল ইশারা করা এটাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হয়ে घटे विदाय दुनिया दुई भागे विभक्त सब चे बड़ भाग तो छो जरा दुनिया जीवन के काटान पिछले दौड़ लागू दुनिया बनाने जीवन बनाने पीछने दौड़ लागू দেখো কত নম্বর জান্নাত আল্লাহ একজন আর একজন দেখাবে কথা বলে যখন আর খায় তখন আল্লাহর ওলি জলদি করিজ্ঞাস করবে কেন জলদি করব বলে দাদা জাননা তোমাদের দুপুরের খাওয়া জান্নাতের ঠান্ডা হইতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি জিজ্ঞাস করবে মা রু না সার জগ করছে সার মানুষ তো মানুষই হয় ঠিক না প্যাচাইলে তো প্যাচাইলেই হয় ঠিক না এক কথারে চোদ্দ কথা বের করে দেখুন করিবো আন্না রব্বাহা কোন গাছ বরগুনার চরের গাছ তো বেরেস্তারা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের গাছ খাইতে এখন জাফরানের তুলা হইলো সার কেজি হইল সাড়ে চার লক্ষ টাকা কেজি। ঘাস আগে দেখছেন না আমরা দিত সার গরু ছাড়তো দেখছেন আপনারা বুড়ারা সবার খেতে খাইতে খাইতে কিরো মোটা হইতো হাঁটতে পারতো না ঠিক না আর যে ওই অর্ধিকে তাকাইতো খালি তেল মনে হয় পায়া পরে ঠিক না আর মনের ভিতরে কি আসতো গোস্তনা কত মজা হইব গোস্তনা কত মজা হইব ঠিক না ঠিকই ঠিক না যখন শুনবে আল্লাহ করছে। জান্নাতের ভিতরে জিব্বার পানি চলে আসবে উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার লেগা যখনই উঠবে ইয়াসা নুরু হুম বই চতুর দিক থেকে নূর ফুটা বাঘির হবে কেননা আমাদের বেড়ার কোন গর নাই ঠিক না বিল্ডিং এ থাকি সূর্য তো ব্যথ করে ঢুকতে পারে না যেটা টিনের গর বা বেড়া যেখান দিয়ে তিদ্র সকালবেলা সূর্য যখন উদিত হয় মুখ উচা করে তো ঘরের ভিতরে কিরণের রশি ঢুকতে থাকে ঠিক না ঠিক কি ঠিক না যখন জান্নাতের পুলসেরাতের দুয়ারে পচবে তো পুলসনে জিজ্ঞাসা করবে মান আন্তা স্পিরু মান মান্তুন তোমরা কারা তোমরা কারা তো বলবে আমাদেরকে চিন না হঠাৎ রংবাজ হয়ে যাবো রংবাজ বুঝেন রংবাজ হয়ে যাবো আমার ঘরে চিনো না তোমাদেরকে তো চিনি না হাবিতে আছে আধা ঘন্টা শোনাবে দুজো চিনা আমাদের না হ্যালো উম্মা আমরা ওই উম্ম এই জিতা বা না আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে কবলা আজ আহাত কাউকে নির্বাচিত করার পূর্বে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে চিনা আমরা কে একটা কথা মেসাল দিতেছি কিছু নিয়ে না অপব্যাখ্যা করেন না যদি আপনাদের এমপি হয়। আর যদি বরগুনা শহরে আসে কেউ যদি তাকে না চিনে আর যদি কোনো যুবক সাথে খারাপ ব্যবহার করে তো সে ওইটা কি বলবে চিনতাম রে চিনত চিনতরে এটা বলবে না সে কি বুঝাইতে চায় চিনো সামরি মানে কি বুঝাইতে চাই শুনলে পেশাব করে দিবি ঠিক না ঠিক না যেটা বা না আইনি বা আহার আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে কাউকে নির্বাচিত করার পূর্বে খায়রুল উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ উম্ম মাঠে সবাই সাক্ষী দিয়ে আমরা দয়াকৃত উম্মত আমাগরে চিনো না? নহানু উম্মা নহানু উম্মা আমরা ওই উম্মত হার্লাহ আল্লাহ জে হারাম করতে হাতটা ব্যতীত কেউ ঢুকতেও পারবে না দরকার বলে কি বলে ফা বরু না কার তোমরা বিদ্যুতের গতিতে পার হবে যমুনা ব্রিজ দেখতে দেখতে পার হবে না যদি জমুনা ব্রিজ দেখতে দেখতে পার হও তাহলে আমার আগুন চির দিনের জন্য নিবা যাবে ফহ আবু আবুহা ওকুহা সালামিব তুমুহা ফালেদিন ফেরেসরা সালাম দিবে সালাম সালাম সালাম সালাম সুন্দর জীবন বানা দিনের জন্য আল্লাহর জাননাতে দরজায় যখন ঢুকবে তো আল্লাহ ইস্তেকবালের জন্য আসবে কে কে ইস্তেকবালের জন্য আসবে আল্লাহ আমি আমার কথার দিকে যেতেছি কিন্তু উঠাউটি করবেন না আমিও লম্বা খেঁচব না যখন জন্নতের দুয়ারে পৌঁছবে সালাম দিবাহ ফতিহাত ওকহা সালামুম ফদুল কালিদিন ফেরেস্তরা সালাম দিবে সালাম সালাম সালাম সালাম বড় সুন্দর জীবন বানাড়িয়ে আসছেন সালাম সালাম সালাম ঢুকেন চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে দরজায় যখন ঢুকবে তো আল্লাহ ইস্তেকবালের জন্য আসবে কে কে ইস্তেকবালের জন্য আসবে আল্লাহ আমি আমার কথার দিকে যেতেছি কিন্তু উঠা উঠে করবেন না আমিও লম্বা খেঁচবো না ফুহা ওকুহা সালামিব তুমুহা ফালেদিন ফেরেসরা সালাম দিবে সালাম সালাম সালাম সালাম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 যখন দু যোগের কুসুরাত সালাম তিব তুমুল ফালেদিন ফেরসাল দিবে সালাম সালাম সালাম সালাম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 ফা ওজানুহা সালামুম ফুল ফালিদিন ফেরত সালাম দিব সালাম সালাম সালাম সালাম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 যখন জন্নতের দুয়ারে পৌঁছবে সালাম দিবাহ ফতিহাত ওকহা সালামুম ফদুল কালিদিন ফেরেস্তরা সালাম দিবে সালাম সালাম সালাম সালাম কোন সুন্দর জীবন বানাতে দরজায় যখন আসবে কে ইস্তেকবালের জন্য আসবে আল্লাহ আমি আমার কথার দিকে যেতেছি কিন্তু উঠা উঠে করবেন না আমিও লম্বা খেঁচব না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 বলবে আল্লাহ ইস্তেবালের জন্য আসবে আল্লাহ দরজা খুলবে জিজ্ঞাস করবে আবদি ও আমার বন্দা সালাম কার সালাম আছে আল্লাহ কি জিজ্ঞাসা করবে বন্দা কার সালাম আছে কার সালাম তো সবাই সজরে বলবে সালামা রব্বাল আলামিন। সমগ্র জগতের মালিকের সালাম বাকি আছে মৃত্যু লগ্নে সালাম প্রত্যেক আকাশে সালাম প্রত্যেক জায়গায় সালাম পৌষেরাতে সালাম বা দরজায় সালাম সব সালাম শেষ এখন প্রভুর সালাম বাকি তখন আল্লাহ বলবে বন্দা সূরা ইয়াসিনে আছে সালাম কওলাম মির রব্বির রাহিম তখন আল্লাহ এক একটা সালামের মালা দিবে আর বমদার কলার ভিতরে পরায় দিবে আর বলবে সালাম সালাম রব্বুল আলামিন তোমাদের প্রভুর পক্ষ থেকে সালামের মালা গলায় পরানো বলেন এটা হলো जिंदगी বানানোর প্রতিফল এটা হলো জিন্দগি বানানোর এরকম জিন্দিগি বানাইতে আমরা আগ্রহী এরকম জিন্দিগি আমরা চাই বানানো না আমরা কোন জীবন বানাইতে চাই কোন জীবন বানাইতে চাই ওই জীবন বানাইতে চাই যে জীবন আর বিপরীত আল্লাহ জীবন দিচ্ছেন অতি ছোট আল্লাহ চায় প্রত্যেক মানুষ যেন জীবন বানায় আল্লাহ জীবন ওরকম জীবন যায় জীবন গড়ার দ্বারা আল্লাহ এরকম জীবন গড়া আল্লাহ চান কিন্তু এরকম জীবন গড়া সম্ভব কিসের মাধ্যমে কিসের মাধ্যমে এরকম জীবন গড়া সম্ভব দোস্ত জান্নাত যাবে না অমা ফাত মানুষের দিলও আসে না কোন মানুষের চোখ ও দেখে নাই কোনো ধ্যান ধারণায় আসবে না কেননা ব্যক্তিগত গুণ আল্লাহ দশটা কয়টা সবাইকে গুন দিবে কয়টা দশটা গুণ দিবে পুরুষকেও দশটা মহিলা কেও দশটা কয়টা দশটা শারীরিক গুণ গুনতে থাকেন আমি বলতে থাকেন এক নম্বর আছে ষাট হাত লম্বা সাত হাত চিনাটা চড়া হবে মা বন্ডা যতটুকু লম্বা হবে এতটুকু চুল তাদের লম্বা হবে সেটা লম্বা। আর সবচেয়ে সবচেয়ে হলো তার সৌন্দর্য তত বেশি ঠিক না সাইটাত চুলগুলা লম্বা হবে কোন মানুষের চোখও দেখে নাই ধ্যান ধারণায় আসবে না কেননা ব্যক্তিগত গুণ দিবে আল্লাহ দশটা কয়টা সবাইকে গুন দিবে কয়টা দশটা গুন দিবে পুরুষকেও দশটা মহিলা কেও দশটা কয়টা দশটা শারীরিক গুণ গুনতে থাকেন আমি এক নম্বর ষাট হাত লম্বা সাত হাত সিনাটা চড়া হবে মা বন্ধা যতটুকু লম্বা হবে এতটুকু চুল তাদের লম্বা হবে লম্বা। আর সবচেয়ে সবচেয়ে সৌন্দর্য তত বেশি ঠিক না সাইথাত চুলগুলা লম্বা হবে কোন মানুষের চোখও দেখে নাই কোন ধ্যান ধারণায় আসবে না কেননা ব্যক্তিগত গুণ দিবে আল্লাহ দশটা কয়টা সবাইকে গুন দিবে কয়টা দশটা গুণ দিবে পুরুষ কেও দশটা মহিলা কেও দশটা কয়টা দশটা শারীরিক গুণ একম্বা সাত হাত চিনাটা চড়া হবে মা বনিরা যতটুকু লম্বা হবে এতটুকু চুল তাদের লম্বা হবে সে নিজো সাইটাত লম্বা চুল ও সাইটাত লম্বা আর সবচেয়ে বেশি মেয়ে লোকদের সবচেয়ে বেশি সৌন্দর্য হলো যার চুল লম্বা বেশি তার সৌন্দর্য তত বেশি ঠিক না সাইটাত চুলগুলা লম্বা হবে এখন বলবেন এই চুল নিয়া হাঁটবে কেমনে তো প্রত্যেক মাবন্দের চুলকে নিয়া চলার জন্য পিছনে খাদেম থাকবে খাদেম কিন্তু জীবন যে না গড়লো একজন দোযোগীর একজন দোজগির বসতে চারশো কিলোমিটার জায়গা রাখবে কত चारो सत्तर किलोमीटर जगह लागे शुद्ध बसते एक दात हो दस कलोमीटर चौड़ा बोलें जदिदी दस कलोमीटर चौड़ा दात है तैयले इटार ओजन कम उपर मारी षोलो दात दस कलोमीटर जदि एक एक উপরের মারিটা হবে একশো কিলোমিটার নিচের হবে একশো কিলোমিটার যে মুখটার ভিতরে ফিট হবে তিনশো বিশ কিলোমিটার শুধু তার দাঁত ষোলোটা বত্রিশটা দাঁত হবে তার ওয়েট কতটুকু হবে ওয়েট ওজন কতটুকু হবে একটা রান ইয়ামানের সবচেয়ে দীর্ঘ পাহাড় হল বয়দা ওই এক একটা রান ইয়ামানের দীর্ঘ পাহাড় বয়জার মতো হবে চামড়াটা পুর সাইঠাত ঠাত হবে পামড়া বা ভিতরে যেই ফাটল দর্বে পুই রক্ত জমা থাকবে আল্লাহর রসুল কসম খায়া বলছে তোমাদের দুনিয়ার যত বড় শিপ হোক তুমি বিনা বিদায়ের ভিতরে চালাইতে পারবে যে জীবন বানাবে না জীবনকে বানাবে না করবে না আমি অন্য ধরনের কোন ওয়াজ করব না আমি ওয়াজ এরকমই করি জীবন গড় তুমি যেই কেউই হো না কেন তুমি আল্লাহর সৃষ্টি তুমি আল্লাহর থেকে উঠতে না কেউ আমরা আল্লাহর থেকে উড়তে না আর কেউ আল্লাহর পাঞ্জার থেকে বাহিরে না সামান্য দিনের স্বাধীনতা তোমার ষাট সত্তর বছরের স্বাধীনতা ব্যবসায়ী তোমাকে ষাট সত্তর বছরের অর্থাৎ বছরের ক্ষমতাওয়ালা তোমাকো ষাট সত্তর বছরের এর উর্ধ্ব আল্লাহ কাউকে বয়সে সীমা রেখা দেন নাই তুমি আল্লাহর সীমা রাখার বাহিরে না বিদায় তুমি ভয় করো আল্লাহকে জীবনকে গো যদি গড় তো একদিন আসবে তোমার গলায় আল্লাহ সালামের মালা আসবে আর তোমাকে দশ গুনে গুণান্বিত করা জান্নাতে ঢুকানো হবে লম্বা, চওড়া দ্বিতীয় আলা হসনি ইউসুফ সবাইকে ইসুফ আলা ইসলামের রূপ দেওয়া হবে ইসুফ আলা ইসলামকে কতটুকু রূপ দিতে ঐলামা কেরাম জিজ্ঞাসা করেন अल क्षमता वाला तुमको बच्चर का तुम अल्लाह सीमा बाहर ना विदाय तुम भय अल्लाह के जीवन अल्ला के, के गो যদি গলো তো একদিন আসবে তোমার গলায় আল্লাহ সালামের মালা আসবে আর তোমাকে দশ গুনে গুণান্নিত করা জান্নাতে ঢুকানো হবে চওড়া দ্বিতীয় আলা আলাহ ইউসুফ সবাইকে ইসুফ আলাইসলামের রূপ দেওয়া হবে ইসুফ আলা কতটুকু রূপ দিতে ওলামা কেরাম কে করেন দুই রেলাতে सीमा रेखार बाहिर ना विदाय तुम भय अल्लाह के जीवन के गो जो गोलो তো একদিন আসবে তোমার গলায় আল্লাহ সালামের মালা আসবে আর তোমাকে দশ গুনে গুণান্নিত করা জান্নাতে দুকানো হবে ষাট হাত লম্বা সাত হাত সিনাটা চওড়া দ্বিতীয় আলা হোসেন ইউসুফ সবাইকে ইসুফ আল্লামের রূপ দেওয়া হবে ইসুফ আলাকে কতটুকু রূপ দিতে ওলামা কেরাম কে করেন দুই রেলাতে আতা আল হোসেন भंडार के चारा कोसूबालाधे यूसूब आलाम के यसुब आलाम रूप गलार आवाज कम साउदी दाउद दाउद गलार आवाज অনেক সময় কোরআন শরীফ পড়া দেখছেন না খুব সুন্দর হয় ঠিক না সবাই বলবে হল্লাহ আমরা চাই গান শুনতে তা আল্লাহ ডাকবে হুরদেরকে ডাকবে আর বলবে মঞ্চ এরকম আল্লাহ মঞ্চ বানাবে হুরদেরকে ডাকবে ডাইকা বলবে রান্নি তোমরা গান গাও তো গান গাবে কি বইলে গাবে ও আছে গান গাবে গান শেষ হইলে আল্লাহ জিজ্ঞেস করবে আর তুরি দু আস্তানা মিনহু তোমরা একচে সুন্দরপোট চাও তো বলবে মা আহসানা মিনহু আল্লাহ সুন্দর আর কি হইতে পারে আহসানা মিনহু সুন্দর আছে শুনবা জান্নাতিরা বলবে আল্লাহ সুন্দর তা লিয়া দাউদ দাউদ আলাহ ইসলাম বলবে ফানিয়া দাউদ সেই জন্য জান্নাতিদেরকে দাউদ আলাহ ইসলামের গলার আওয়াজ দেওয়া হবে দাউদ আলাহাম যখন তৌরেন ইরা পাহাড় গুলা হেলতে শুরু করত, জুমতে শুরু করত। করতো সমস্ত গাছপালা তরুলতা ঝুমতে শুরু করত, ওকা পাতিল তা এরা পাখি থাইমা যেত ওকা হাওয়া বাতাস থাইমা যেত অকাফাল মা পানি থাইমা যেত তখরুজুল হিতান সমস্ত মাছ সমুদ্রের থেকে বাকি হয়ে চলে আসুদ ইসা ইসা মতাল মত শক্তি। খুলুকি মুহাম্মদ হুদুস ইসলামের আখলাত সবাইকে সাজাবে আখলা দিয়া সাজাবে তারপরে আর আমরা তো পুরুষ না পুরুষ তো যারা ছিল তারা চলে গেছে জীবন বানায়া চলে গেছে সাতটা হইল তিনটা বাকি কোন রেজার মো ওইখানে নাই ওইখানে দাড়ি রাখতেই বোনা দাড়ি শুধু দুনিয়া রাখতে বসে আখেরাতে দাঁড়িয়ে থাকবে শুধু একজনের আদম আলা দাড়ি থাকবে আর সেটা নাভি পর্যন্ত থাকবে না বাবার পরিচয় থাকবে যে গান শুনবা দ্বিতীয় দাউদাল ইসলাম কে ডাকবে দাউদ আলা যখন শোনাবে তখন সমস্ত জান্না চুমতে থাকবে ন্যাম আর থাকবে শ্যাক যখন হবে আর কি আস্তা চেয়েও সুন্দর আছে তো জিজ্ঞাসা করবে একসে সুন্দর কি তো ডাকবে তা আলিয়া মোহাম্মদ আমাদের নবীকে ডাকবে আর বলবে ফাগাননি আপনি গান শুনান হুজুসলাম শুনায় ইয়াসিন শোনাবে ইয়াসিন যখন হজ্লাম শোনাবে তো সমগ্র আড়স লৌফ কলম কুরসি জান্ন সমস্ত হুর সব ঝুমতে থাকবে না জানি কত শত বৎসর কেটে যাবে যখন হুলুসামের শুনানো শেষ হবে তা আল্লাহ হাসিদিয়া জিজ্ঞেস করবে আতু, তুই দুন কসম বাড়ায় দিবে আহসানিরা বলবে শুনবো তো আল্লাহ তখন ফেরেশ তাদেরকে বলবে বলবে সাদাউলি কুর্সি তোমরা আমার কুর্সি রাখো আল্লাহ নিজে আসবে আর আল্লাহাবে চলতে থাকতো বলে ওই জীবন আল্লাহ দিবে যদি জিন্দেগি বানাই কিন্তু প্রশ্ন জীবন বনবে কিসের ভিত্তিতে কি তারা বলবে ওই জীবন বনবে আপনারা কি ওই জীবন চান হান না আমার মনে হয় সবাই চায় না ওই জীবন বোনার কোন আল্লাহ দিনকে সহজ করতেন সাজ্দের বাহিরে বন্দাকে আল্লাহ কোন জিনিসের হুকুম করেন না। সাজের ভিতরে বড় সহজ দুটা কাম করতে হবে আর বেশি কিছু করতে হবে নাচটা কাম করতে হয় আর বেশি কিছু করতে হয় না পাঁচটা কাজ করতে হয় রাববিহা যেই মহিলা প্রভু যেরকম ইমান চায় এরকম ইমান অর্জন করল্লাত নামাজ পড়লো সাহা রমজানের রোজা রাখল আতআ বাল আহা স্বামীর অনুগত্য হলো জায়েজ কাজের ভিতরে না কাজে না জায়জ হায় কাজের ভিতরে স্বামীর অনুগত্য শরিয়ত মোতাবেক পর্দা মহিলাদের নাম পর্যন্ত পর্দা নাম নামে বর্ণনা করছেন নাহলে আল্লাহ এটাও বর্ণনা করতেন না ইসা মারিয়াম। অন্যতায় কোরআনে সব জায়গায় আল্লাহ সম্পর্ককে বর্ণনা করছেন উখতাম উম্মা মূসা উক্তা হারুন আল্লাহ কোনো মহিলার নাম বর্ণনা করেন নাই শুধু মারিয়া ইসলামের নাম বর্ণনা করছেন বিদায় এটা প্রমাণ যে মহিলাদের নাম পর্যন্ত পর্দা নাম পর্যন্ত পর্দা মাও ভনের আজকে দুনিয়াতে পর্দা করে নাও পশ্চাত্যের মেয়ে হিসাবে জীবন কাটাও না ফাতেমার মেয়ে হিসাবে জীবন কাটাও ফাতেমার যেদিন মৃত্যু হইতেছে তো বলতেছে আর ফাতে এতটুকু লম্বা ফাতেমা এতটুকু মোটা মাত্রমার মেয়ে হিসাবে জীবন কাটাও তোমার জন্য জান্নাত অতি সহজ পাঁচটা কাজ করে নাও। প্রভু যে ইমান চায় এটা বানাও পাঁচ নামাজ পড়ো আর রমজানের রোজা রাখো কাজে স্বামীর অনুগত্য হও আর শরিয়ত মোতাবেক পর্দা করো খোদার কথম তুমি মরবে জান্নের আট দরজা থেকে আওয়াজ আসবে মিল আই আবু আবির জঙ্গনাতে যেই যে কোনো দরজা দিয়ে মনে চায় জঙ্গনাতে ঢোকো নারীদের ওয়াজ কোন লম্বা না শর্ট ওয়াজ শর্ট जीवन बनाओ तुम्हें पुरुष तुम्हें बनाओ लम्बा शर्ट प्रथम अल्लाह हुकुमे तुम तुम्हें उठाओ शिखो कौन आल्ला की हुकुम तुम्हारे आज के मुसलमान इलाम के छड़ार कारण যে ইসলাম আল্লাহ তোমার জন্য মনোনীত করছিলেন ইসলাম ইসলামকে নির্বাচিত করতে ইসলামের বহির্ভূত যা তুমি সাজবে একদিন তোমাকে এটা হিসাব দিতে হবে শুনো শুনো শোনো ইন্না পাইতা আছে সময় যেদিন আসবে ছিলা আল্লাহ হবে তিলে তিলে আল্লাহ হিসাব ছাড়বে এতে আল্লাহর সন্দেহের উপরে জিনিস বলছেন আমার কথা দ্বিতীয় জিনিস হইল তোমার ভিতরে যে নবীকে পাঠাইছেন মেরে দোস্ত আজকে নবীর মোহাব্বত আমাদের দিনে নাই অথচ নবী আপনাদের তুমি দুটা ঘটনা শোনাবো একদিন হুলি জিবরিলাম সেবরি তুমি তো জানো আমার চোখের পানি আমার জন্য নয় আমার পরিবারের জন্য নয় ফাতেমার জন্য নয় হাসান হোসেনের জন্যও নয় আমার চোখের পানি তো আমার উন্মতের জন্য বলছে আপনার কান্নার অবস্থা দেখা আল্লাহ আমাকে পাঠাইছে সুসংবাদ দিয়া মজার কথা মনে না একদিন দুই বাজেছে তাই নানা রে জিজ্ঞাসা করে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম তো জব কি দিবেন আপনারা কে উত্তম আরে নাতি উত্তম কেমনে তো নবী খায়ের আখের নবী সমস্ত নবীদের ইমাম ঠিক না প্রকাশ্য জবাব কি হবে না আমি উত্তম তো দুই ভাই ফ্যাক করে রায়শা দিছে জবাব মনে হয় নাই তো জিজ্ঞাসা করছে নানা যান জবাব হয় নাই না নানা যান জবাব হয় নাই বলো কে উত্তম দুই বাই উত্তম তো বলে নানা যান তোমরা বলো তো দেখি বলবো কোল শুনেন আমাদের আব্বা যানি না আমাদের আব্বা যান আলিউল মোরতাবা শেরে খোদা সাইদুল আমি আর জামাই চিনেন আমার আব্বা কে চিনেন আবু কালাই সাহি আর আপনার আব্বা তো কিছুই না আমার আমার প্রকাশ্য জবাব কি হবে হুজুস্ত উত্তম ঠিক না তো হুজুস্তবাব দিছে নানা যান আমি উত্তম তো দুই বাই ফ্যাক করে রাহা দিছে বুঝা পেয়েছে জবাব মনে হয় হয় নাই তো জিজ্ঞাসা করছে নানা যান জবাব হয় নাই না নানাজান যান জবাব হয় নাই বলো কে উত্তম দুই বাই উত্তম তো বলে নানা তোমরা দুই বই উত্তম কি করা বলো তো দেখি বলবো কোল শোনেন আমাদের আব্বা যান কে চিনেন কেন এটা তো চিনি না আমাদের আব্বা আলীউল আলিউল মোরতালা শেরে খোদা সৈয়দুল আমি আর জামাই চিনেন আমার আব্বা কে চিনেন আবু কাল সাহি আর আপনার আব্বা তো কিছুই না আমার প্রকাশ্য জবাব কি হবে না আমি উত্তম তো দুই ভাই ফ্যাক করে রায়শা দিছে বুঝা পেয়েছে জবাব মনে হয় নাই তো জিজ্ঞাসা নানা যান জবাব হয় নাই না নানা যান জবাব হয় নাই বলো কে উত্তম দুই বই উত্তম তো বলে নানা জান তোমরা দুই বই উত্তম কি করো দেখি বলবো কোল শুনেন আমাদের আব্বা যান কে চিনেন কেন এটা তো চিনি না আমাদের আব্বা আলীউল আলীল মোরতালা শেরে হোদা সাইয়দুল আমি মেয়ের জামাই চিনেন আমার আব্বা কে চিনেন আবু কালে সাহি আর আপনার আব্বা তো কিছুই না আমার আমি না আমাদের এটা তো চিনি না কে তো সাইয়ে দিলাম সমস্ত ইমামের নবীদের সরদারের কলিজার টুকরা ফাতেমা তুসারা আলিউল মোত্তাদার স্ত্রী জান্নাতের যুবকদের মা জান্নাতের মহিলো চিন্দি সৈয়দিয়া আমার নানা নানাজান সমস্ত নবীদের সর্দার ইমাম উলাম সমস্ত নবীদের ইমাম সৈয়দাউল দিয়ে আদম আদম আলা ইসলামের সমস্ত মানব জাতির সর্দার আল্লাহর হামদিহিউম আল্লাহ তার হাতে হবে ওলাহুল মাকামুল মাহমুদ তার জন্য মাকামে মাহমুদ আপনার নানার নাম তো কেউ জানি না এনে যতজন হুজুর আছে একজনকে আমি জিজ্ঞাসা করি হুজুর ইসলামের নানার নাম কেউ বলতে পারবে আমিও জানি না বোধ আর হাসা দিয়া বলতেছেগুড়ের নিয়ার পুরুষ তোমার জন্য সকাল থেকে চোখের পানি জড়তেছে সহ্য না করতে পেরা তরপায়া জুবিল কে পাঠাইছে যা আমার বন্ধুকে জিজ্ঞাসা করো চোখে পানি কেন জিজ্ঞাসা করো চোখে পানি কেন আর ওই পানি যেটা থামে না এরকম সুসংবাদ নিয়ে আসতে আপনার উম্ম যদি মৃত্যুর এক বছর পূর্বে তবা করে তো আল্লাহ সমস্ত গুণা মাফ করে চোখের পানি এই সুসংবাদ থামাইতে পারে নাই بلسه جبريل صنع، وصنع اسنى عشر شهر، جبريل اكبوشور، بارو ماشه اكبوشور، وصنع سلاسة مياه، خمسة وستينة يومة، تنشو باشد دي دين اكبوشور، جبريل ستاتي فتن، كليل المظلم، جبريل اكزمان عجم، اندقار قد قد قد قد اغسر আমার উন্মতের উপরে ছায়া যাবে আমার উন্মত ওই সময় এক বছর পূর্বে তবা করতে পারবে না পানির মাত্রা আমার বন্ধুকে বল যদি এক মাস পূর্বেও তবা করে তাই কবুল বলতে চলতেছে না চলতেছে না চলতেছে না চলতেছে না সকালে আমার উন্মত মুসলমান থাকবে বিকালে কাছে আবার আসছে অলাউবিউমু যদি একদিন আগে এক সপ্তাহ আগে তবা করে তাইলো কবুল আল্লাহ রসুলের কান্নার মাতলা বাড়তেছে আর বলতেছি জিবরিল উসমু ওসমু সাবা তাইয়াম এক সপ্তাহ সাত দিনে হয় তাইল কবুল আল্লাহ রসুল বলতেছেন আরে জিবরিল একদিন তো চব্বিশ ঘন্টায় হয় আমার উম চব্বিশ ঘন্টা আগেও পারবে না পঞ্চমবার আপনার উম্মাকে কবুল করবে হাতটা ইগার গেল যখন কণ্ঠ নালীতে আসার পূর্বে বহুত যদি আপনার উম্মত তাওবা করে তো আল্লাহ কবুল করার জন্য তৈর আসে আর বলতেছেন তাইলে আমার উন্মত বেঁচা যাবে এটা তো একদিনের ঘটনা মেরে দোস্তুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন ওই দিন ক্ষুদার্ত অবস্থায় বিদায় নিতেছেন অথচ উন্মতের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে বিদায় নিতেছেন বলতেছেন আমি আল্লাহর সান্নিধ্যে যাইতে পারি কবরে যাওয়ার পরে এটাই আমার শেষ কথা কবরে যাওয়ার পরে কিতাবের ভেতরে আছে। কেয়ামতের দিন যখন হুজুর স্লাম উঠবে প্রথম সৃঙ্গার কু দেওয়ার পরে দ্বিতীয় সৃঙ্গার কুয়ের আগে আল্লাহ চারজনকে পয়দা করবে জিবরিল মিকাইল ইসরাবিল মালাকুল মৌ জিবরিল কানতে থাকবে আমাকে হুকুম করা হবে ইতি মোহাম্মদাম মাহমুদ মুহম্মদ সাল্লা মাতামে মাহমুদে নিয়ে আসো ও আনা নাসি আইনা কবর আমি ভুলে গেছি ওনার কবর কোথায় লিয়াননি আমি মরা গেছিলাম মৃত্যুর দ্বারা আমি কোথায় তিনজন প্রথম সিংহায় পুঁতে আল্লাহ আমাকে ছানার মতো ছানছে আমিও ভুলা গেতি উনার কবর কোথায় দ্বিতীয় সিংহায় ফুদা হবে হুকুম করা হবে নিয়ে আসো বন্ধুকে মাকামে মাহমুদে নূরের সুতুন উঠবে নূর কবরকে চিনবে কবরের পরকে মারবে সালাম দিবে বলবে কলপুমিয়া হাবি আল্লাহর বন্ধু উঠেন কিন্তু হুজুর উঠবে কবর ঠিকা কাকতে কাঁদতে উঠবে ও বরগুনের মুসলমান যেই নবী তোমার জন্য কোনদিন কাদা ব্যতীত ছিল না যে তোমার আল্লাহর কণ্ঠ করবে, যেই নবী মৃত্যুর সময় তোমার জন্য কাঁদতে কানতে এই কথাকে মঞ্জুর করাইছে কেমন দিন আল্লাহ তোমার ব্যাপারে তাকে লজ্জিত করবে না আজকে বরগুনের মুসলমান তুমি ওই নবী অনুগত্য হওয়া পছন্দ করো না ওই না। পুরুষ তুমি ওই নবীর কথায় চলতে রাজি না শেষমেশ আমি যেটা বুঝাইতে চাইতেছি যদি আপনাদের দিলের ভিতরে কলিজা থাকে আর দিল থাকে তাহলে আপনাদের দিলকে আমি ফাটতে চাইতেছি কবর থেকে উঠবে মোহাম্মদ তারাক্তা উন্মতি আলা সাতেরি জাহান্নামি লিটুক বিরানি জিবরিল আমার উন্মতামের কিনারে রায়কা তুমি আমাকে উঠাইতে আসছো আর দিতে আসছো দেখলে ক্রিটিসাইজ করবী চেহারা দেখলে তুমি আঙ্গুল উঠাও নবীওয়ালা চেহারার বিরুদ্ধে নবীওয়ালা চেহারা দেখলে তোমার রং বর্ণনা রং পুলটা তুমি ব্যঙ্গ করো কোদার কথম মেরে ভাই একদিন কেউ আসবে একদিন কে আসবে ওই দিন দেখা যাবে দুধ কে আর পানি কে ওই দিন বোঝা যাবে যে নবী তোমার থেকে কবর থেকে কাঁদতে কাঁদতে ঘুরবে আর বলবে জিবরি আমার উন্মুখকে জাহান্ন কিনারে রেখে আমাকে খবর দিতে আসত জিবরির চোখে পানি ছেড়া কখন খাবে কথম আল্লাহ কোথায় রেখা আসলাম আপকে মেরে দোস্ত জীবন যদি করতে চাই জীবন যদি বানাইতে চাই জীবন যদি কাটাইতে না চাই আমি নারী হই আর পুরুষ হই মামুনদেরকে বলবো আপনাদেরকে বলবো জীবন দুইটাই আমি নিজেকে নিজে আল্লাহর দ্বিতীয় তরিকার উপরে উঠাবো তরিকার উপরে তরিকার উপরে তরিকার উপরে তরিকার উপরে শুননতের উপরে উঠাবো এই দুই কাজ যদি করতে পারি দয়ালু বলি ইসরায়েলের ভিতরে বদমাস ছিল বদমাস এখন তো জেলখানা হয়ে গেছে ঠিক না আগে জেলখানা ছিল না আগে যদি কেউ এলাকায় সন্ত্রাসী হইতো বা খারাপ লোক হইতো তাকে আরো বেশি সময়ের জন্য দেশান্তর করে দিত মুসা ইসলাম একদিন করছেন একজনকে এরকমই দেশান্তর করে দিয়েছেন জঙ্গলে পাঠা দিচ্ছেন একদিন আল্লাহ ওহি পাঠাইছে মুসা মা আমার ওলি মারা গেছে শহরে করো বা এখন মহিলা বাইরেছে পুরুষ বাইরেছে যুবক বাইরেছে এই সুযোগ ছাড়েছে ঠিক না জানা যায় মাপ চলতে চলতে এর চেহারা চায় আর মুসা দিকে দেখে কারণ মুসা তো খুব খেলো তুমি খেলতে খেলতে এই পর্যন্ত খেলা শুরু করছো হ্যাঁ এই বদমাস তো তুমি বাইরে ফেরো দিছো এবার অলি উইলো কবে আবার আর জানা যা শরীর আগে পিছের দিকে দেখবে মুসা আল্লাহ কি ওহি আসতে আল্লাহ বলতেছে যখন মৃত্যু নিকটবর্তী ব্যক্তির আসছে রাহা কারি বাবু বাহিনা ডাইনে দেখছে কারি বাবু বাহিনা কাছে দেখছে দূরে দেখছে আমরা দেখছে তারপরে উপরের দিকে দেখছে দেখা কি বলছে ইয়া মাল্লাহ ও আল্লাহ গুনায় যার কোন ক্ষতি সাধিত পায় না ও আল্লাহ বন্দা গুনা করলে যার কোনো বাড়ে না যার কোনো ক্ষতি সাধিত হয় না যার কোনো লাভ হয় না করলে যার কোনো ক্ষতি হয় না তেন খুশিরা মাফ করলে যার ভাণ্ডারে কমে না জিজ্ঞাসা করতেছে ফকুল মুসা মা দা উজিব মুসা তুই বল আমি কি জবাব দিব বল আমি কি জবাব দিব বল জিজ্ঞাস করে বনি ইসরায়েলদেরকে আমি কি জবাব দিবো যে ব্যক্তি বলতেছে না মাফ করলে যার ভান্ডারে কমে না দেখ আমি একা একা পোরা আমি কি করবো বলব ইসরায়েল আমি কি জবাব দিব যখন ওই পয়লা শুনেছে মুসা আল ইসলাম তো মুসা আল ইসলাম বলতেছে পুরা বনি ইসরায়েলো বলতেছে নবীর তরিকার উপরে উঠাবে শুনতের উপরে উঠাবে তার জীবন গড়বে এরকম জীবন গড়বে যেটা আপনাদেরকে আমি শুনাই না বলেন এই জীবন চান না কে রকম আছে যে থেকে আমি শুনে নেন বড় কঠিন কিন্তু উঠবেন না বড় কঠিন যে আজকের থেকে আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাব না আর নবীর কোন শূন্যতের খেলাফ করব না কে কে আছেন হাত উঠান নবীর শূন্যতের খেলাফ আমি করবো না অঙ্গীকার করেন অঙ্গীকার করেন একটা শূন্যত যদি কবুল হয়ে যায় রাখেন বরগুনা ব্যয় করা চলতেছি মৃত্যুর পরে কোনো কাজে আসবে না কাজে আসবে না আজকে সমস্ত মানুষ বিভ্রান্ত চাপার সম্পর্কের কারণে কয় সম্পর্কের কারণে পাঁচটা সম্পর্কের কারণে আজকে সারা দুনিয়ার মানুষ বিভ্রান্ত আমরাও বিভ্রান্ত আখি বাইয়ের কারণে বাতৃত্বের কারণে কারণে মার কারণে স্ত্রীর কারণে সন্তানের কারণে ঠিক না ঠিক না সারা দুনিয়ার মানুষ বিভ্রান্ত এই পাশ সম্পর্কের কেউ বাইয়ের দিকে চায়া ডুবছে কেউ চায়া ডুবছে কেউ মার কথা কেউ সন্তানের দিকে তাকায় ঢুকছে ঠিক না ঠিক কি ঠিক না আর আল্লাহ কেয়ামতের মাঠে কি বলেন যে সর্বপ্রথমে পাশ সম্পর্ককে আমি ছিন্ন করা আফি क्या मतलब प्रत्येक सम्पर्क के, के भूला जाए पिछले तकया আমরা আমাদের জীবনকে বানানো জীবনকে আমরা একটা সুন্নত নিয়ে যদি মরতে পারেন একটা সুন্নত এই জন্য হাদিসে আছে কেমন পূর্বক্ষণে এটাই কিন্তু ওই সময় এটা পাইবেন না আমরা বড় ভুলে আছি দুনিয়ার বয়স আমরা ভাবি যে আরো কুটি বছর রয়ে গেছে ঠিক না না, না, না, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়েই এরকম ব্যস্ত থাকবে যে সে সমস্ত সম্পর্ককে ভুলে যাবে আজকে যার পিছনে তাকায়া আমরা আমাদের জীবনকে বানানো জীবনকে আমরা জলাঞ্জলি দিতেছি মেরে আজকে থেকে সুন্নত নিয়েও যদি মরতে পারেন একটা সুন্নত এই হাদিসে আছে কে আমাদের পূর্বক্ষণে এটাই কিন্তু ওই সময় এটা এটা পাইবেন না আমরা বড় ভুলে আছি না একজনের জন্য ওই মেহমান আসছে প্রোগ্রাম শেষ হয়ে গেছে তারপরে ডেকোরেশন বাড়া দেওয়া এটা কোনো বোকামির কাজ বুদ্ধিমানের কাজ না ঠিক না হ বুদ্ধিমানের কাজ হবে আজকে ওয়ার্ড শেষ কালকে রাখে মুক্তি টাকা বেশি হয়ে গেছে তো কি করবো যার জন্য বানাইছেন উনি আসছেন চোদ্দশো বৎসর হয়ে পনেরোশো বৎসর হয়ে গেছে চলে গেছেন থেকে পাইবেন না দুনিয়ার লম্বা আছে না না না দুনিয়ার বেশি লম্বা নাই আকাশের রঙ এই কথা বলছে। আমি যখন দুনিয়াকে দেখি কান্নি রায় তুহা আজু আমি তাকে বিরিদা দেখি, বিরিদ্ কমর চুটা গেছে আর কত তেল দুনিয়াকে লম্বা আপনারা ভাবতেছেন দুনিয়া অনেক লম্বা যারা এই কথা ভাবতেছে তারা জঙ্গলে বরগুনার মানুষ জামিয়াল হুকুমের উপরে উঠব নবীর সুন্নতের উপরে চলব। মাবন্দের বন্ধের কো করব। আজকের থেকে আজম করি যে আমাদের পাঁচটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য আজ থেকে ইমান যতটুক আল্লা চায় আমি অর্জন করার চেষ্টা করব, পাঁচ রক্ত নামাজ পড়ব রমজানে রোজা রাখবো আর স্বামীর অনুগত্য হব জায়েজ কাজে কাজে নাজায়েজ না আর শরীয়ত মোতাবেক পর্দা করবো আজকে কথা বলতে অন্য দিকে চলে যাবে এই আমি ওই আলোচনার দিকে যাইতেই চাইতেছি না অন্যদিকে চলে যাবে महिला पुरुष एके अपर पक्षेज अपर जो दुनिया क्यों देव क्षमता राखेनाश क्यों बेची दी একটা আদিস আপনাদেরকে বা আল্লাহ বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয় তখন আল্লাহ আল্লাহ বলে কি করে ডাকি আব্দি ও আমার বামদা হালুয়া যা তাজা নিমনি আমার চেয়ে বেশি তুকে দিছে এরকম কারো সন্ধান পাইছ আল্লাহর চেয়ে বেশি আমাদেরকে কেউ দিতে পারে এরকম সন্ধান পেয়েছ যে তার দিকে যেতেসো হালুয়া যার তাজুয়া দামনি আমার চেয়ে বড় দাতা কাউকে পেয়েছ যার দিকে যেতেসোস আল্লাহ বলতে থাকে আবদি ও আমার গন্ধা ও আমার গন্ধা আল্লাহ লালাই তো বলতে থাকে আবদি আবদি আবদি ও বন্দা ও বন্দা ও বন্দা ও বন্দা না সন্তানকে মাছ এরকম চোখের পানি জড়ায় বলে ও আমার কলিজার টুকরা ও টুকরা ও টুকরা কই যাস কই যাস কই যা আমার ছায়রা কই যাস আল্লাহ বন্দাকে বলে আবদি ইনাই কোথায় চলসৎ হালুয়া যারটা আজনি আমার চেয়ে বড় দাতা পাইসত হালুয়াশ আমার চেয়ে বড় খাজিন আমার চেয়ে বড় খাজিনাওয়ালা কাউকে পাইস লাউ জমা আউুয়া রাখুন আঁখে যদি তোদের আউয়াল তোদের আখের তোদের জিন তোদের ইনসান তোদের নারী তোদের পুরুষ তোদের জীবিত তোদের মৃত্যু তোদের ছোট তোদের বড় আর সমুদ্রের ভিতরে সুই ঢুকায়া বাহির করলে তার মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমবে আমার খাজিনা এতটুকু কমবে না কোথায় का आमा आते हा चुम तुम्हें बोलो तुका नाक तुम्हें शास पुरुष न्याय आमा अतुका अकलन तुम्हारी अकल बातुका कल बन तथा भक्कर उबी दिल दे, तु दे तुम्हें চিন্তার বোঝা উঠাও আমার মতাল্লা বানাইতে থাকে বন্দা কথা মনে উঠলো নখ বারে না নখ কাটেন না যদি নকের মতো দাঁতবার তো কি করতেন যদি নখের মতো সপ্তাহে সপ্তাহে দাঁত বেরিয়ে বড় হইতো আর দুই দাঁতের মধ্যে একটু ফাঁক কেন একটু সামান্য কথা বলতে পারবেন না একটা চামচ ঢুকায় দিয়ে এরম করে দেখে কথা বলতে পারবেন না পারবেন যদি দুনোটাই বাড়ত তো যা ডাক্তারে কি করতেন ইসারায় করতেন তাড়াতাড়ি আল্লাহ কুদরত এই জন্য আপনাদের কাছে আমার দরকার নারী হও আর পুরুষ হও। যে কেউই হোক না কেন আল্লাহ যা দিতে ওটা কেউ দিতে পারেন আমরা যদি আজকে একে অপরের উপরে যা হক তার অধিকার আল্লাহ দিতেন আমরা যদি এটা স্বামী যদি তার স্ত্রীর হককে আদায় করে স্ত্রী যদি স্বামীর হককে আদায় করে তো আল্লাহ এতটুকু হিসেব যে একজন আরেকজনের হক আদায় করার ভিতরে ভাইসা যাবে কিন্তু আমরা জানিও না করিও না ঠিক না স্ত্রীকে কি মনে করে চাকর মনে করে চাকর আমি কিনা আনছি আল্লাহ আমারে দিতে বাড়ুন এরম দেব না না না না না না না না না না না না না তার সে কি কম কয় চিনে লাগেন গরু এর পিঠা ঠিক না আমরা ছোটবেলা দেখি। ডাই তে সাইজ করছে ওইটা দিয়া আইছে খালি একটু লবণ কম হয়েছে আপনারা দেখছেন হ্যাঁ আমরা দেখি আমাদের বয়সের কথা বলতে আপনাদের না আল্লাহ বলতেছে শুনো এদেরকে বড় আমি নরম চাকার টিকা পয়দা করছি বড় ব্যা হাত বেশি সোজা করতে যেও না ভাইয়ারি এরকম জায়গা একটা উদাহরণ নেই আপনাদেরকে এইখান থেকে নিচে না কি করবো আর এইখানে কি এনে কি মানে মাবন্দের সম্পর্ক হলো কলবের সাথে পুরুষকে বলতে তোমার স্ত্রীর সম্পর্ক তোমার সাথে কলবের সাথে কেননা আমি কলবের এইখান থেকে নিয়েছি কলবের সাথে সম্পর্ক কলব এইখান থেকে নিছি এই জন্য অদিন মনে করে এদের উপরে চুলুম না করি আমি যতটুকু সদয় ব্যবহার করব যতটুক কেননা বের এদস্ত আমাদের পাঁচশো বছর আগে জাননাতে ভিতরে দুটা শখ আছে জলগত একটা নিজের সাজাইতে ভালোবাসে আর একটা ঘর ঝুঁপড়ি হইলেও সাজাইতে ভালোবাসে আজকে বেরিবাদে গেছিলাম আপনাদের এখানে কয়েকটা ঘর চোখে পড়ছে কিন্তু ঝুঁকড়ি দেখতে সারাইতে ভালোবাসে আর একটা চুপড়িও যদি থাকে ওই গডারে একটু পরিটি করতে ভালোবাসে ঠিক না যেই নারী জীবন বানানের পিছনে যায়া ज नाइ सज ना, ना जाओ जाओ, जीवन बनाने पीछे तुम लेगा आज के तुम घर सजाई जो पसंद ना पांच बर्षर समय दिल तुम निजे मन म দেখতে নিজেকে সারাইতে ভালোবাসে আর একটা চুপড়িও যদি থাকে ওই গডারে পাটি করতে ভালোবাসে ঠিক না যেই নারী জীবন বানানের পিছনে যায়া गर्क सजा जीवन बनाने पीछे तुम लेगा आज के तुम घर सजाई जो पचंद ना पांच बर्स समय दिल तुम निजे मनम একটা নিজেকে সারাইতে ভালোবাসে আর একটা চুপড়িও যদি থাকে ওই গডারে টুকরিপাটি করতে ভালোবাসে ঠিক না যেই নারী জীবন বানানের পিছনে যায়া जाई पर गर्क सजाते पर जीवन बनाने पीछने तुम्हें आज के तुम घर सजाई जो पचंद ना पांच बर्षर समय दिल तुम निजे मन मत सजाओ তোমার সামনে পেশ করবে অডরুপ কই রাখবা কিরকম অডরুপ কিনবা কিরকম ড্রেসিং টেবিল কিনবা কিরকম আলমারি কিনবা কিরকম শোকেজ কিনবা কিরকম ফুলদান কিনবা কিরকম গালিচা কিনবা কিরকম কুকারে সব সবকিছু মানে আসবে আর আমার প্রেস্তা তোমার কাছে নিয়ে আসতে থাকবে তুমি মন মতো সাজাও পাঁচশো বৎসর সাজাও নিজেকে এতটুকু সাজাও যে ফুল এক লক্ষ গুণ বেশি রূপ আল্লাহ দুনিয়ার মা বনদেরকে দিবে আর হুড়দের রূপ কিরকম জানেন একটা হাদির সুনাম কালী লাস উৎসাম শুধু যদি পাওটা খুলে দেয় সূর্য চির দিনের জন্য আলো হার ফেল চার জিনিস দিয়া বানাইছে চার জিনিস দিয়া চার জিনিস দিয়া আল্লাহ পাক বানাইছে এতটুক আল্লাহ মুস্ক দিয়া এতটুক বানাইছে আল্লাহ আমার দিয়া এতটুক বানাইছে জাফরান দিয়া এতটুক বানাইছে কাফুর দিয়া ওই মহিলাদের ডাকবে তা নই লাইয়া তো যাইতে তুই কদম পাও বাড়াবে আরেকটা আলো আসবে পুরো জন্নত আলোকিত হয়ে গেছে তো আবার একটু উপরে তাকাবে দেখবে আরেকটা উপরতে হাসতেছে আর বলতেছে তৃতীয়টা দেখবে এর উপরে বইয়া আসতেছে আমার কাছে আয় তো চতুর্থ নম্বর চাঁদ দুনিয়ার দিবি খেল দেখাবে এর উপরে বইয়া হাসবে তার সমস্ত দিবে হাত বাড়ায় ধরবে হাত দিবে এক টান বাস উপরে চলে যাবে মান করবে ষাট বৎসর ময়ানা কাবে বলতেছি জীবন বানান আপনাদেরকে বলতেছি এদের অধিকার শিখেন এদের এরা কতটুকু আমাদের কাছে প্রাপ্ত যদি আমরা এদেরকে এতটুকু দিতে পারি যেটা আল্লাহ নির্ধারণ করছে তাইলি এরা ভাইসা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার করেন কেউ আমরা যারা এই মাদ্রাসার টিকা এই বৎসর হেফজো শেষ করছে চারটা ছেলেকে পাগরি দেওয়ার পরে ইনশাল দোয়া হবে তারপরে আমরা চলে যাব চলে যাবে মহানাখা করবে ষাট বৎসর মহানাখা থাকবে ষাট বছর আর এক গলা ষাট বছর মা বন্ধুর কো বলতেছি জীবন বানান আপনাদের কে বলতেছি এদের অধিকার শিখেন এদের এরা কতটুকু আমাদের কাছে প্রাপ্য যদি আমরা এদেরকে এতটুকু দিতে পারি যেটা আল্লাহ নির্ধারণ করছে তাইলেই এরা বাইশা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার ট্রফিক দান করেন কেউ আমরা উঠব না এখন চারটা ছেলের পাগরি পড়ানো হবে যারা এই মাদ্রাসার বাকি এই বছর হেফজো শেষ করতে চারটা ছেলেকে পাগরি দেওয়ার পরে ইনশাল্লাহ দোয়া হবে তারপরে আমরা চলে যাবো দুই চেয়ে পাঁচ মিনিট লাগবে নাম একজন করে বলবে ছেলেরা আসবে পাগরি পড়া দিবে তারপরে আমরা চলে যাবো দেখেন আমরা তো সিন্নি দিতাম মুনা কিন্তু আল্লাহ সিন্নি দিবে কিন্তু কোন সিন্নি নিবেন আমগরটা না আল্লাহরটা আল্লাহটা আল্লাহ সিন্নি কি জানেন আল্লাহ সিন্নি হইল দোয়া যখন শেষ হবে একজন ফেরেস্তা এলান করবে আর পিঠে হাত বুলাবে যাও তোমাদের গুনা মাপ গুনার চাঁদা নেকি দ্বারা পরিপূর্ণ এটা হইলো আল্লাহর সিন্নি এটা নেওয়া যায় এটা নিয়া চাওন ছাড়া যায় না দুই চার পাঁচ মিনিট লাগবে মাসাল চলে আসতে ভাই রাস্তা থেকে